আব্দুল্লাহ ইবনু উমার রদেল্লাহ তালাহু হতে বর্ণিত তিনি মসজিদে নববিতে ঘুমাতেন তিনি ছিলেন অবিবাহিত যুবক তার কোনো পরিবার পরিজন ছিল না